السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله واصحابه أجمعين أما بعد بيس تي بي بانگلار دوري روكا چهر شماني تو ستري مندولي شاكول کے عام طريق شاكوتو مبارك بدجانات چه اپنا دير پسند دير اي انشتن সর্বনাশা প্রভাব শীর্ষক সামষ্টিক আলোচনায় আমরা এই আলোচনায় বিজ্ঞ আলেমদের কাছ থেকে পর ও সন্ন্যায়ের নির্দেশনা এবং বাস্তবতার আলোকে এর কি প্রয়োগ হতে পারে এ বিষয়ে আমরা আলোচনা শুনে থাকি আজকেও যথারীতি আমরা এরকম আলোচনা শোনার প্রত্যাশা নিয়ে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিজ্ঞ আলেমদের চলুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে আমাদের সাথে যোগ দিয়েছেন আজকে আমার ডানে উপবিষ্টিষ্ট আলম শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আর আমার রয়েছেন বিশিষ্ট আলম শেখ মুজর বিনসিনাম আর আমার বামে রয়েছেন তরুণ আলম শেখ আহমদুল্লাহ আর যথারীতি আপনাদের সাথে রয়েছি আর হোসেন আসুন আমরা বিষয়টি উপভোগ করার চেষ্টা করি পর্দা বে পর্দার সর্বনাশা প্রভাব এটি বুঝতে গেলে আমাদেরকে পর্দার সম্বন্ধে বুঝতে হবে আর পর্দা পর্দার প্রাসঙ্গিক বিষয় এবং পর্দার যে পোশাক কমে সে পোশাকের কি নির্দেশনা রয়েছে সরিয়েতে এ বিষয়ে আমরা এ যাবৎ কয়েকটি পর্বে সুন্দর আলোচনা শুনে এসেছিলাম আজকে আমরা যাব বে পর্দাকে এবং বে পর্দা কুফল কি হতে পারে এ ব্যাপারে আমরা আলোচনায় যাব তাই আমরা আলোচনা সূত্রপাত করার জন্য আহ্বান জানাচ্ছি বা আপনার পর্দাহীনতা এটা বলতে কি বোঝায় জানাব ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আশা দীর্ঘ পর্বের ভিতরে বুঝেছি যে পর্দা বা পর্দাহীনতা অর্থাৎ পর্দার কোন না কোন দিকের অনুপস্থিতি আরবি পুরোনো শব্দ আর একটা শব্দ আছে এটা হল পর্দা বা পর্দার কোনো একটা দিককে লঙ্ঘন করে বাইরে যাওয়া বা ঘরে থাকা অর্থাৎ পর্দার যে বিধানগুলো আমরা দেখলাম এর কোনো একটা অবমাননা করা অথবা আংশিক পালন করা পালন না করা সবগুলোই বেপর্দা বলে গণ্য আর বেপর্দার মূল যে বিষয়টা এটা হলো শয়তানের একটা ফাদ এটা বুঝতে গেলে আমাদের কোরআন আমরা গত এক পর্বে একটা আয়াত আলোচনা করেছিলাম মনে আছে যে আল্লাহ আদম আলি ইসাল্লাম এবং হাওয়া আলি ইসালামকে শৈতান কিভাবে জান্নার থেকে বের করলো এই ঘটনা উল্লেখ করার পরেই পোশাকের ঘটনা এনেছেন আদম আল্লা ঘটনা তো পোশাকের কথাই আসছে এরপরে আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে পোশাক দিয়েছি যা তোমাদের সৌন্দর্য সন্তানগণ শয়তান যেন তোমাদেরকে বিপদগ্রস্ত না করে যেভাবে একটা হলো যে শয়তানের প্রতারণার মূল কথা ছিল পোশাক খোলা এবং আমাদের পিতা মাতাকে কিভাবে করেছিল এটা না জানলে আমরা চক্র পড়ে যাব। একটু পিছনে যাই আল্লাহ এই সোরা আরাফেই ওটা ব্যাখ্যা করেছেন আদম আলি সাল্লাম এবং হাওয়া বিধান অমান্য করার জন্য একটা মিথ্যা আশ্রয় নেওয়া শয়তান কি বললো আল্লাহ আদম আমি তোমাকে একটা গোপন তথ্য দিতে পারি এই গাছটার ফল খেলে তুমি অনন্ত জীবন পাবে এবং জান্নাতে রাজত্ব পেয়ে যাবে এটা একটা মিথ্যা তথ্য এখন এই মিথ্যাটা মূলত আল্লাহ নির্দেশের সাথে কি বললাম ঠিক আছে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন তবে নিষেধ করেছেন কি জন্য তোমরা দুনিয়াতে যেতে চাও তাই নিষেধ করেছেন কারণ এই ফল খেলে তা যেতে পারবে না এই জান্নাতে অনন্ত কাল থাকতে হবে এখন যদি তুমি মাইন্ড চেঞ্জ করে থাকো যে না আর এই যে বর্তমান পর্দাহীনতা কিন্তু একই ভাবে একই সূত্রে একটা মিথ্যা তথ্য দিয়েছে তুমি কাপড় খোলো তুমি স্বাধীন হবে তুমি আনন্দ পাবে দুনিয়া তোমার এইডস আক্রান্ত হয়েছে পরিবারগুলো গুলো ধ্বংস হয়ে গেছে ব্যক্তি জীবনের স্বাধীনতা নষ্ট হয়ে গিয়েছে প্রশান্তি শেষ হয়ে গেছে মানে নারী প্রকৃতি পুরুষালী হয়ে গেছে নারী আর নিজেকে নারী রাখতে চায় না সন্তান নিতে চায় না পরিবার নিতে চাই না পর্দানুসীন পরিবারগুলোর নানি দাদি রাজ রানীর মতো মানে তারা কোন অধ করে না শেষ জীবনটা তারা কি জঘন্য জীবন যাপন করেন এটা কল্পনা করেন তারা বৃদ্ধাশ্রমে যাবে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল অতি সুন্দরভাবে তুলে ধরলেন স্বাধীনতা পাবে তুমি পর্দা থেকে মুক্ত হওয়া উন্নত হবে উন্নত হওয়ার জন্য লেখাপড়ায় ভালো করার জন্য শিল্পের জন্য বিজ্ঞানী হওয়ার জন্য পর্দা খোলা তো প্রয়োজন নেই এগুলো সহিত আমি কিন্তু পর্দা মানলে আমি লাভটা পাচ্ছি কিন্তু এটা মিথ্যা ষোলোয়ানা মিথ্যা বাস্তবতা যাকে মিথ্যা বলে প্রমাণ করেছে সম্পূর্ণ উল্টো বলে প্রমাণ করেছে সেই মিথ্যার উপরে প্রতারণা করা হয়েছে দ্বিতীয় এখন মোমেনদের মনে একটা চিন্তা যে এটা তো আল্লাহ বলেছেন আলেমদের একটা বাড়াবাড়ি বলছিলেন তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠিক শয়তানের অপকৌশল সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করে দিলেন প্রথম তোমাদেরকে যেটা চাইবে তোমাদের পিতামাতার যেভাবে কাপড় খুলেছিল তোমাদের কাপড়টা খুলতে চাইবে আর কাপড় খোলা মানে আর কিছু বাকি না। আমল, খুলে চলে যাবে আর দুনিয়ার পরিণতি তো আমরা দেখতেই পাচ্ছি যে সমাজ পরিবার ধ্বংস হয়ে গিয়েছে অনেকে বলবেন যে এখনো তো ইউরোপের পরিবার আছে ভালো মানুষ আছে হ্যাঁ ক্যান্সার হওয়ার পরও একটা মানুষ অনেকদিন ভালো থাকে এইডস হওয়ার পরে একটা মানুষ অনেকদিন ভালো থাকে সুস্থও থাকে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করা যায় শয়তান এটা একটা জাহেলিয়াত যে তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ গজব বর্ষণ করেন তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো এই আয়াতের তাসিরে ব্যাখ্যায় বলেন যে ওলা আল্লাহ কিন্তু তিনি বলেন যে এখান থেকে ইঙ্গিত পাওয়া যায় জাহিলিয়াত আরো আসবে তাহলে প্রথম জাহিলিয়াতে এটা ছিল ইসলাম তার নূর বা আলো নিয়ে এসে সে জাহিলিয়াত দূর করে দিয়েছে যে কথাটা চমৎকার অন্ধভক্তিতে পড়ে আমাদের মা বাবা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা অন্ধবিশ্বাসে পড়লে অন্ধকার নিমজ্জিত হবো অন্ধকারটাই জাহিলিয়াত আবুকাল জাসা সহমদাল বলেন যে তাহলে সেকেন্ড জাহিলিয়াত কোনটা হবে জাহিলিয়াত হুলা বা ফার্স্ট জাহিলিয়াত ছিল ইসলামের আগে সেটা যে গুণাগুণ ছিল বৈশিষ্ট্য ছিল সেগুলো ছিলাম কিছু দাসীদেরকে দিয়ে যেগুলো করানো হতো ঠিক সেগুলো করানো হচ্ছে এবং স্বাধীন নারীদেরকে শুধুমাত্র স্বাধীনতার প্রকাশের জন্য তাদেরকে স্পেশাল ড্রেস পরার জন্য যখন বলা হলো আমরা ওইটা পরিহার করলাম তাহলে আমরা জাহিলি যুগের সমস্ত নিজস্ব ফিরে আসছি অবাধ মেলামেশাটাকে কোন আয়ব মনে করা হতো ধন্যবাদ আব্দুল জাহাঙ্গীর আমাদেরকে যেতে হচ্ছে একটি বিরতিতে তারপরে ইনশাআল্লাহ আপনাদের কথাগুলি আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হচ্ছিল সম্মানিত শুধুও দর্শক বিন্দু যেটা হচ্ছে আমাদের একটা বিরতিতে ছোট্ট বিরতিতে যাচ্ছি ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ওরহামতুল্লা निकटे मनो इसमें कार्यक्रम क्यों करते हसन जमीन আব্দুর রাজাক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়সলামের মূল ভিত্তি খবর ইসলাম আল্লাহ আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন ও শুক্রবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায়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 डायल डेबुन सम्प्रचारत की जा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 যার কারণে ইসলাম সারা বিশ্বে দেখুন ওবার সম্মানিত শুধু ও দর্শক বৃন্দ বিরতির পর আপনাদেরকে আবারও এই অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করতেছিলাম যেটা এবং আমরা যারা প্রাচীন ইতিহাসিয়া ইত্যাদি সম্পর্কে সচেতন সবাই জানেন যে জাহিলি যুগগুলোতে নারী পুরুষের অবাধ মেলামেশাটা উন্মুক্ত ছিল এটাকে আসলে তারা বর্তমান সমাজে নারী স্বাধীনতা বা অধিকারের ধোয়া তুলে তারা বলতে যাচ্ছেন এটা তাদের একটা পেশা স্বাধীনতা থাকতে হবে আর একটা বলেন এটা প্রাচীনতম পেশা ওল্ড প্রফেশন এর চেয়ে বড় মিথ্যার দুনিয়াতে নেই পুজিবাদী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার আগে কোনো নারী দেহ বিক্রি করেনি। নারী পুরুষ অবাধ মেলাম একটা জিনিস আর দেহ বিক্রি করাটা একটা জিনিস নারীর সবচেয়ে যে সম্ভ্রম যেটা বাইরে সেটা কোনোদিনই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় মানুষ মানুষম হওয়ার আগে কখনো এটা ছিল না যেটা বলছিলাম একটা জিনিস ছিল প্রাচীন জাহিল সমাজে নারী পুরুষ অবাধ মেলামেশা সম্ভ্রম বোধটা ছিল না ছিল না এটার মহাপরিণতি নতুন জাহিলিয়াতে আমরা দেখি আপনারা জানেন এইডস রোগটা আফ্রিকায় মহামারী কেন আফ্রিকা এবং ইউরোপ আমেরিকাতে এটা কেন জানেন সকল ধর্ম অশ্লীলতা এবং নারী পুরুষের অবাধ মেলামেশাটাকে নিরুৎসাহিত করে নিষেধ করে সকল ধর্ম সকল আসমানি ধর্ম ব্যতিক্রম হলো আফ্রিকার ধর্মহীন মানুষেরা এটা বোঝে না আর যে কারণে আফ্রিকায় দেশের পর দেশ শুধু এইডস উজাড় হয়ে যাচ্ছে আর আমরা আলোচনা করেছিলাম যে ইসা মাসি আলি সাল্লামের তিরোধানের পরে সাধু পল এসে মানুষদের ভিতর থেকে নৈতিকতা অনুভূতিকে দূর করে শুধু বিশ্বাস করো যী সুতমার পাপ বহন করবে এই মিথ্যা প্রত্যাশা দিয়ে প্রচলিত খ্রিস্ট ধর্ম ভিতরেও পাপের প্রবণতা তৈরি করেছেন যে কারণে তারা ব্যভিচার পাপ এ কথা ইউরোপে আমাদেরকে বলা যায় না বিভিন্ন পীরদের কাছে নাজাতের জন্য বিভিন্ন যেটা আপনি আগেও বলেছিলেন তারা তো যায় এই আশায় যে ওখানে গেলে সব হয়ে যাবে অর্থাৎ ওখান থেকে আসছে ঠিক আছে কিন্তু আমাদের সমাজে বসে গেছে সূত্র খুঁজি তাহলে দেখতে পাবো সেই অভিষপ্ত শৈতানি তো এইরকম শরীয়ত পালন করো শরীয় এক ইঞ্চি বাইরে গেলেও জান্নাত পাবে না পাপ করোনা ব্যবচার করোনা চোখ দিয়ে অন্তত পরোনারির দিকে তাকাবে না তোমার চোখ যদি পরোনারি চোখ তুলে নাও এটা দুনিয়াতে ভালো নয় আখের পুরো দেহ জাহান নামে পড়বে আমি তোমাকে মুক্তি দিতে পারবো না আমাকে ভালো বলো না আমার কোনো মুক্তি দেওয়ার ক্ষমতা নেই রাতে আল্লাহ হবে অনেক মানুষের আল্লাহ সব কথাই কিন্তু এখনো সাধু ফল এই সব কথাগুলোর বিরুদ্ধে তিনি বললেন কিছু না তুমি শুধু বিশ্বাস করো তোমার জন্য জান্নাত নিশ্চিত শরিয়দ মেনে যে জান্নাতে যেতে চায় সে অভিশপ্ত এবং আমরা দেখতে পাচ্ছি জাহেলিয়াতের যে অবস্থাটা ছিল অবিকল সেই অবস্থা আমরা সমাজে কিন্তু ওটাই আনতে চেষ্টা করতে এখন আমাদের সমাজে আমরা যখনই বলবো নারী পুরুষের অবাধ মিশ্রণটা একটু তখনই বলে আপনার বাধা দিচ্ছেন কেন যেটা আমরা বলতে পারি যেটা অভিশপ্ত শয়তান ইবল যেই কায়দায় যেই কায়দায় আমাদের আদিমাতা আদি পিতা কে কি করেছিল বস্ত্রহীন করেছিল ঠিক অনুরূপ ভাবে সূত্রটা ওই শৈতান থেকে নেওয়া আর শৈতানি কৌশলটা যুগে যুগে বিবরণে যখনই মানুষ আল্লাহ বিধান থেকে দূরে সরে যাবেছেন সে তোমাদের প্রকাশ্য দুশন প্রকাশ্য শত্রু যখনই কোন ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের বিধানকে লঙ্ঘন করবে তখন তো ফাতে পড়বে আল্লাহ তখন তাদেরকে ফেতনা গ্রাস করবে এখানে আরেকটা ওই আয়াতের পরের আয়াতটা আমরা ভুলে গেছি আলোচনায় আসেনি এটা আরো সুন্দর আল্লাহ তাল্লাহ এরপরে কি বলছেন যে তাদেরই বন্ধু যাদের ইমান নেই এরপরে আল্লাহ বলছেন তারা দুটো দেয় একটা হলো এটা তো আমাদের দেশের রীতি পিতা মাতা এটা তো দেশের কৃষ্টি কালচার এটাকে বাদ দেবো কি করে আরেকটা হলো আরো খারাপ কথা যে আল্লাহ এটা অনুমোদন করেছেন আল্লাহ হ্যাঁ আমাদের দেশেও অনেকে রকম আছেন ধর্মের নামে নারী পুরুষকে একত্রিত করে নিচ্ছেন তারা বলছে যে চোখের পর্দা বড় পর্দা এই বলে তাহলে দুটো অজুহাত যেটা জাহেলি যুগের মানুষেরা দিত এখনো কিন্তু দুটোই পাচ্ছি একটা হলো আর শাস্তি তো আছে এর জ্বলন্ত প্রমাণ একজন প্রতিষ্ঠিত লেখিকা আমি নাম বলতে চাচ্ছি না তার এক বইতে লিখেছেন বইটা অনেকেই পড়েছেন হয়তো বা আমি ব্যক্তিগতভাবে পড়েছি ওই বইতে তিনি লিখেছেন তিনি সারা জীবনের জন্য পর্দা বিরুদ্ধে সংগ্রাম করে সারা জীবন কাটাচ্ছেন মহিলা লিখলেন যে আমার বিরুদ্ধে যখন সারা দেশে উত্তাল সংগ্রাম চলছিল আমার লেখালেখির কারণে তখন আমাকে কোর্টে হাজির হতে হবে এম তো মুহূর্তে তিনি বলছেন যে আমার ভাই আমাকে বললেন দেখো আমি নিজে পড়েছি বইটার নাম খ খা নম্বর বলতে পারতো বইটার নাম খ বলছেন যে একটা বোরকায়নে কালো বোরকা এনে যে এটা তুমি পড়ো উনি বললেন যে আমি ভাইকে বললাম তুমি কি বলছো বলে যে আমার পছন্দ দাঁড়িয়ে গেছে শরীরে এর বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করেছি এই জন্য নিলাম মনের দুঃখে কষ্টে পরে কোন রকম কোটে গেলাম যাবেন নিলাম চুক্তি হলো দেশে বাইরে চলে যাবো যাওয়ার সময় আবার সে একই কান্ড আবার সে পো আমার সামনে হাজির করা হলো তুমি বোরকা পড়তে পারো এটা ওরা ভাবে না অতএব বোরকার ভিতরে থাকলে ওরা ওই গাড়িকে সন্দেহই করবেন তুমি বাঁচার একটি মাত্র উপায় যদি বোরকা পড়ো আল্লাহ তারা যদি হেদায়ত নসিবে রাখতেন তাহলে বুঝতেন যে আমার জীবনের শেষ ভরসা এই বোরকাই ছিল এই পর্দাই আমাকে রক্ষা করেছে একটা নিয়ে সুবিধা নিয়ে এর অন্তরালে আমরা কিছু অন্যায়কে আশ্রয় দেব প্রশ্রয় দেব কখনো হতে পারে না ইসলাম কখনো কোন প্রকার অন্যায়কে সমর্থন করেনি অন্যায়কে প্রশ্রয় দেয়নি এবং যারা দিয়েছে, এটা দরকার অন্য পরে কেউ অন্যায় করতে পারে বোরকাকে তার অন্যায় কাজের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারে তার জন্য বোরকা দায়ী হতে পারে না মানুষ কিন্তু খারাপ কাজ করার জন্য সাধুর ভান ধরে ভালো মানুষের ভান ধরে তাই বলে ভালো মানুষকে কেউ দোষারোপ করে না তার জন্য সে দায়ী এক মানে একটা জিনিস শেখ যেটা বলেছেন সেটা হলো এটা একটা ভয়ঙ্কর প্রবণতা আছে অর্থাৎ বোরকা পরে একটা মানুষ খারাপ করেছে এটাকে এমন ভাবে হাইলাইট করা অথচ বোরকা না পরে যে কত রকমের অন্যায় হচ্ছে যেমন মাদ্রাসা মাদ্রাসার একটা ছেলে ছোট খাটো যে কোনো অন্যায় করলে এটা শিক্ষা ব্যবস্থাকে দায়ী করা হয় কিন্তু ইউনিভার্সিটি মেডিকেল কলেজের রকমের অন্যায় করেছে কিছু আপনার বলার আছে আসলে বলার এতটুকুই যে মুসলিম বোনদের প্রতি আমাদের একটা নসিহত থাকবে এই মর্মে যে যারা পর্দার বিরুদ্ধে কথা বলছে তাদের প্রতারণা যেন পা না দেয় বরং তাদের উচিত হবে এই মর্মে যে ইসলামী বিধান মানার উপেক্ষা করা একটা বাণী বলেই প্রসঙ্গটা ইতি টানা যায় তিনি বলছেন মান দা জাহিলিয়া জাহান্ন যে ব্যক্তি জাহিলিয়াতের সাথে আপোষ করল আহ্বান করল জাহারি থেকে ওই ব্যক্তি জাহান নামের দলভুক্ত হবে আলোচনা দ্বারা এটা স্পষ্ট হলাম যে আমাদের সমাজে অনেক মানুষ আছেন তারা সলাৎ আদায় করেন সিয়াম পালন করেন হজও করেন অথচ পর্দাকে একেবারে অবজ্ঞা করে চলে এটা যে একটি ফরজ আল্লাহর পক্ষ থেকে বিধান এই বিধান হিসেবে মানতে রাজি নন সাথে সাথে এটাও জানলাম যে এই পর্দার বিরুদ্ধে আমাদের জাত শত্রু এই ব্লিশ ষড়যন্ত্র করেছে এবং যুগ যুগ ধরে তার ধূসররা এভাবে বিভিন্ন ষড়যন্ত্র করে আমাদের মা বোনদের ইজ্জতকে হরণ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে ক্ষেত্রে আমি বলবো সারা পৃথিবীর সকল মাও বোনদেরকে বলবো যে আপনারা ইসলাম বুঝুন এবং পর্দার উপকারিতা সম্পর্কে সচেতন হন তবেশা ও কামনার চেয়ে আল্লাহর দরবারে আপনাদের সফলের হায় ও আফিদ কামনা করি। এ পর্বের এখানে সমাপ্তি করছি আবারও কোন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর পাউন্ড কোর্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক आईबैन जी, जी बी बान्डो एल ओ वाइडी तीन शुन्डो नोइच्छई 3408 0241 926 कोड 30608 स्वेफ बी आईसी कोड आई बी ओ बी जी बी बाइश टाका पाठी आमधर इमेल कुरूं admin at pctv.tv pctv.tv मानोबतर समथान असलामू अलेकुम আমি মোহাম্মদ বদরুদ্দোজানাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা